لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَى وَالنَّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيْكَ لَا... السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على مَنْ لَا نَبِيَّا بَعْدَهُ وَعْلَىٰ آلِهِ وَصَّحْبِهِ وَمَوْلَىٰ ও কাছের সম্মানিত দিনী ভাই ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সবাইকে যারা এই বছর হজ্জবায়তুল্লার নিয়ত করেছেন এবং যারা ইনশাআল্লাহ পরবর্তীতে হজ্জ বাইতুল্লার উদ্দেশ্যে এবং ওমরা করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে যাবেন তাদেরকে উদ্দেশ্য করেই আমরা চৌদ্দো শত চল্লিশ হিজ্রি সনের হজে বায়তুল্লার পূর্বেই কয়েকটি বিশেষ পর্বে আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা হজের ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে যে সকল ভুল ত্রুটি করে থাকেন সে সকল ভুল ত্রুটিগুলো সম্পর্কে সতর্ক করার উদ্দেশ্যেই আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে কয়েক পর্বে কিছু ভুল ত্রুটি উল্লেখ করবো ইনশাআল্লাহ সম্মানিত বায়ু বোনেরা পবিত্র হজ্য বায়তুল্লাহ এটি ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রোকণ ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকণ এটি পালন করতে গিয়ে আমরা না জানার কারণে অথবা অতি আবেগের কারণে অনেকগুলো ভুল ত্রুটি আমরা হজের ক্ষেত্রে উমরার ক্ষেত্রে করে থাকি তফসিরুল কোরআন ডট কমের পক্ষ থেকে আমরা এবছর মোট পঁচিশটি বাংলাদেশি হাজি ভাই ও বোনদের বহুল প্রচলিত পঁচিশটি ভুল সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ এই ভুল ত্রুটিগুলো আমরা সামনে রাখলে আশা করি ইনশাআল্লাহ আমরা সন্না পদ্ধতিতে হজ্জে বায়তুল্লার মতো গুরুত্বপূর্ণ এবাদত আদায় করতে পারবো ইনশাআল্লাহ নবী সাল্লু আলি আসাল্লাম বিদায় হজের ভাষণে এবং বিদায় হজের মধ্যে বারবার এই বিষয়ে তাকে দিয়েছেন খুজু আন্নি মানা সিকাকুম তোমরা হজ এবং উমরার ক্ষেত্রে আমি কিভাবে করতেছি এই বিষয়গুলো বারবার লক্ষ্য করো এবং কেয়ামত পর্যন্ত এইভাবেই হজ করতে হবে এভাবেই উমরা করতে হবে এই জন্য একটি কাজও নবী সাল্লা সাল্লামের সুন্নতের বাহিরে করা যাবে না বিভিন্ন দেশের ভাই বোনেরা বিভিন্ন ধরনের বুল ত্রুটি করে থাকেন তবে আমাদের এই উপমহাদেশের ভাই বোনেরা আবার ভিন্ন ধরনের কিছু বুল ত্রুটিও করে থাকেন কারণ এই উপমহাদেশে এমন অনেক শিরিক এবং বেদাত রয়েছে যেগুলো পৃথিবীর অন্যান্য অঞ্চলে নেই এই অঞ্চলের মানুষ কবরের প্রতি বেশি আগ্রহী কবর পূজার প্রতি কবরকে সাজদা করা এই চেতনাটা এই অভ্যাসটা আমাদের এই অঞ্চলের ভাই বেশি থাকে এজন্য সেখানে গিয়েও এই বরকত লাভের বিশ্বাস এরকম বিভিন্ন ধরনের বিশ্বাস আবেগ এগুলোর কারণে ভুলগুলো হয়ে থাকে সম্মানিত ভাই বোনেরা আমরা এক একটি পর্বে তিনটি করে ভুল আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এই হিসাবে আমাদের পঁচিশটি ভুলে আটটি পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে প্রথম পর্বে আমরা যে তিনটি ভুল আলোচনা করব ইনশাল্লাহ প্রথম ভুলটি হল যে বেশি বয়সে অথবা বিলম্ব করে হজও ওমরা করা এটি আমাদের এই অঞ্চলের এই দেশের এই এলাকার ভাই বোনদের ক্ষেত্রে বড়ো ধরনের একটি ভুল আল্লাহ রসুল সাল্লিবাসাল্লাম হাদিস এরশাদ করেছেন মান আর আল হাজ্জা পালিয়াত আজ্জাল যে ব্যক্তি হজের ইচ্ছা করে সেই যেন হজ তাড়াতাড়ি আদায় করে হজের ক্ষেত্রে যেন বিলম্ব না করে কিন্তু আমাদের সবার একটি স্বাভাবিক নিয়ম হয়ে গিয়েছে যে আমি হজ করতে হইলে আমার বয়স অনেক হইতে হবে ছেলে বিয়ে শি দিতে হবে এবং লেনদেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলো থেকে মুক্ত হয়ে যেতে হবে এইগুলো করতে গিয়ে আমরা অনেক বিলম্ব করে ফেলি হজ হজ ফরজ হওয়ার পরেও বিলম্ব করা এটি একটি বড় ধরনের ভুল কারণ আল্লাহ রব্বুল আলমিন কার মৃত্যু কখন নির্ধারণ করেছেন কখন মৃত্যু হবে এটা আমরা কেউ জানি না যত তাড়াতাড়ি সম্ভব আদায় করে নেওয়া হজ এবং আমরা এটি হলো। उत्तम एक क्षेत्र क्यों क्यों थो हज दरे रखार बस है यह जुवक बयसे हज करते चान ना एखो हज दरे रखार बस है तो हज दरे रखार जो बयस है अर्थात हज दरे रखार बस बोलते हमें बुझाते थी जेबारे बृद्ध बस ष ष पसषट्टी पार हारे हज दरे रखार बस है क्योंकि हजर कार्यक्रम कष्टर यू युवक बयसे ना कर ले वृद्ध बयसे सठिकोर सम्भवपर है ना हजर एक एक रोकण एक एक अवश्य शारीरिक कष्ट क्ष तेत्र अनेक कष्ट हो जाए सठिक भावे सुना अनुजी यजर क्षूलो आदाय जाए ना यज्ञ सम्मानित बायु बन जरूर हज परज हो এবং যাদের ওমরা করার মতো সামর্থ্য রয়েছে তারা হজ এবং উমরার ক্ষেত্রে আমরা বিলম্ব না করে যত দ্রুত সম্ভব আমরা নিজেদের হজ ফরজিয়ত হজ এবং ওমরা কেও অনেক ওলামাইকরাম ফরজ বলেছেন কেউ কেউ ওয়া বলেছেন কারণ আল্লাহাক একই আয়াতে হজ এবং উমরার নির্দেশ দিয়েছেন ওয়া আতিমল হজ্জা ওয়াল উমরাতিল্লাহ তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ এবং ওমরা করো এখানে হজ এবং ওমরা একসাথে আল্লাহরবুল্লা আলমিন বলছেন এজন্য জন্য ওমরারও অবশ্যই গুরুত্ব রয়েছে এজন্য আমরা যখনই আল্লাপাক আমাদেরকে সামর্থ্য দিবেন সাথে সাথে আমরা করে ফেলার চেষ্টা করব। এই ভুলটি আমরা করব না যে আমার হজ ধরে রাখার বয়স হয় নেই বা আমার ছেলে মেয়ে বিয়ে শাদি দিই নেই বা আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য থেকে মুক্ত হই নেই হজ করার আগে যা হালাল যা বৈধ এটা হজের পরেও বৈধ ব্যবসা বাণিজ্য হালালভাবে এটা হজেরা আগে যেমন বইতে হস করার পরেও আমরা করতে পারি কোনো অসুবিধা নেই এটি হল আমাদের বাংলাদেশি হাজিদের বহুল প্রচলিত এক নম্বর বুল সম্মানিত বাইও বোনেরা বাংলাদেশি হাজি ভাই বহুল প্রচলিত দ্বিতীয় যে বুলটি সেটি হল অনেক মা বোনকে বর্তমানে দেখা যায় মাহারাম সাথে না নিয়ে হজ করতে চলে যান ওমরা করতে চলে যান এটি বহুল প্রচলিত একটি ভুল এবং বর্তমানে যারা হজের ব্যবসায়ী যারা বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিক বা লোক হজে নিয়ে যান তারা তাদের হাজির সংখ্যা বাড়ানোর জন্য ব্যবসার উদ্দেশ্যে তারা বিভিন্ন রকমের পাতোয়া দিয়ে মা বোনদেরকে তারা মাহরম ছাড়া হজে নিয়ে যাওয়ার জন্য তারা উদ্বুদ্ধ করেন কিন্তু একজন মহিলার হজ পরজ হওয়ার যে সত্তাবলী রয়েছে এর মধ্যে একটি অন্যতম শর্তই হল যে ওই মহিলার সাথে মাহারাম সাথে থাকতে হবে মাহারামবিহীন তার উপরে হজই পরজ হবে না আল্লাহ রসুল সাল্লা উলিস ইসলাম স্পষ্ট করে বলছেন লা লাহারামিন মাহারামবিহীন যেন কোনো নারী কোনো সফরে বের না হয় আর হজের সফর এটি তো অত্যন্ত মোবারকময় একটি সফর এবং যেই সফরে এমন কিছু কার্যক্রম করতে হয় যেখানে অবশ্যই মাহারামের প্রয়োজন রয়েছে কোনো কারণে বিমান বিলম্ব হল বা অন্য কোনো দেশে চলে গেল অন্য কোন দিকে চলে গেল সেখানে অবশ্যই তার মাহারামের প্রয়োজনীয়তা রয়েছে এরপরে মিনা আরাফাত মুজদালিফা যখন তারা আরাপাত থেকে মুজদালিফা আসেন মুজদালিপা থেকে মিনায় আসেন মক্কায় আসেন এই সফরগুলো খুবই কষ্টকর আর এই কষ্টকর সফরগুলোতে যদি মাহারাম সাথে না থাকে তাহলে তাকে সহযোগিতা করার জন্য তিনি অন্য কোন পুরুষের দ্বারস্থ হন যেটা মোবারকময় সফরে গিয়ে তার জন্য গুনাহের কাজ এই জন্যই আল্লাহ রব্বুল আলমী নারীদের জন্য এটিকে বাধ্যতামূলক করেছেন যে তার মাহারাম সাথে থাকতে হবে এমনকি আমরা সহি মুসলিমের হাদিসে সহিয়াল আল হাদিসে দেখি এক ব্যক্তি নবী সাল্লি ইসলামকে বলতেছেন ইয়া রসুল্লা সাল্লাম ইনি উরিদু আন উখ আন আখরুজা ফি জাই সে কাজা বা কাজা আমিতো অমুক জেহাদে অমুক জেহাদে যাওয়ার জন্য নাম লিখিয়েছি আমি কি জেহাদে যাব ও আমরা অতীত হাজ আমার স্ত্রী হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে আল্লাহ রসুল সাল্লা ইসলাম বললেন উখ রুজ অর্থাৎ তোমার জেহাদে যাওয়া বন্ধ করে তোমার স্ত্রীর সাথে তুমি হজে যাও এখানে আল্লাহ রসুল সাল্লসলাম স্বামীকে জেহাদে যেতে দেন নাই বরং জেহাদ থেকে তার স্ত্রীর সাথে হজে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু বর্তমানে আমরা দেখি যে অনেক ভাই বোন মাহারামবিহীন এবং কোন কোনো বোনেরা দেখা যায় দুলাবাইয়ের সাথে অথবা অন্য কোনো দূরের আত্মীয়ের সাথে তারা চলে যান দুলাবাইয়ের সাথে যদি বোন সাথেও যায় তবুও তার সাথে যাওয়া যাবে না কারণ তিনি মাহারাম নন চাচা তোবাই জ্যাঠাতবাই খালা তো বাই বা অন্য কেউ এই ধরনের তাঁদের সাথেও হজ যাওয়া যাবে না হয় স্বামী অথবা কোনো মাহারাম যার সাথে বিবাহ হারাম এরকম কেউ তার সাথে অবশ্যই থাকতে হবে তৃতীয় বল যেটি আমাদের বাংলাদেশি হাজি ভাই বোনদের যেই বহুল প্রচলিত বল সেটি হলো তাওয়াফের ক্ষেত্রে তাওয়ফ যখন শুরু করি এই শুরুর ক্ষেত্রে কিছু ভুল क्षित करी तावाफर शा पद्धति हलो हजरासवद बराबर गए हजरा असवर मध्य चुम्बन दीबी प्रथम हलो चुम्बन दीबे हजरा असवद के धरे चुम्बन देवा किंतु अत्याधिक भीड़े कारण ये ना बर्तमान ये असम्भव विषय जदि क्यों हजरा असोव चुम्बन करते नी लाठी अथवा हाथ दिए হাজরা আসোয়াদকে তিনি স্পর্শ করবেন স্পর্শ করে ওই হাতের মধ্যে অথবা লাঠির মধ্যে তিনি চুম্বন দিবেন এটিও বর্তমানে প্রায় অসম্ভব বিষয় তৃতীয় পদ্ধতি হল দূরের থেকে তিনি যেখানে অবস্থান করবেন হাজরা আসো বরাবর যে সবুজ বাতি রয়েছে এই বরাবর যে কোনো স্থান থেকে ডানহাত উত্তোলন করবে বায়তুল্লা হাজরা আসোাদের দিকে ডানহাত উত্তোলন করে বিসমিল্লাহি আল্লাহ আকবার। বলে তাব শুরু করবে এক্ষেত্রে যখন হাজরা সাদ চুম্বন দিতে পারেন নাই বা স্পর্শ করতে পারেন নাই তাহলে তিনি কোন অবস্থায় হাতে চুম্বন দিবেন না কিন্তু আমাদের বাংলাদেশি ভাই অনেক ভাই আমরা দেখি যে দুই হাত তুলে বিসমিল্লাহ আল্লাহ আকবর আলিল্লাহ হাম একবার দুইবার দশ বার বিশ বার বলতেই আছেন আর বারবার চুম্ব দিতে আছেন বারবার চুম্ব দিতে আসেন এই যে তাওয়াপ শুরু করার ক্ষেত্রে এই ভুলটা এটা বহুল প্রচলিত একটি ভুল না জানার কারণে আবেগের কারণে অনেকে এই কাজটি করে থাকেন যেটা সুন্না পরিপন্থী এখানে কোনো ব্যক্তি যদি দূরের থেকে হাজরা সাদকে ইশারা করেন হাত দিয়ে ইশারা করেন এই ইশারার মাধ্যমে সে কিন্তু হাজরা সোয়াদ সুম্বনের ফজিলত সে পেয়ে যাবে সুবহানাল্লাহ মানে তার অত্যাধিক ভিড়ের কারণে সে চুম্বন দিতে পারে নাই বা স্পর্শ করতে পারে না দূরের থেকে ইশারা করেছে এই ইশারাটাই তার চুম্বনের জন্য যথেষ্ট এজন্য এই তাবাপের শুরুতে আমরা যখন হাত দিয়ে ইশারা করবো হাত তখন আর চুম্বন দেওয়া যাবে না এই চুম্বন দেওয়াটা বেদাত সন্ন্যতার খালাফ এজন্য শুধু ইশারা করে বিসম্লাহ আল্লাহ আকবর বলে আমরা তাওয়াফ শুরু করব সম্মানিত বাই ও বোনেরা আমরা এই তিনটি ভুলের দিকে লক্ষ্য রাখার চেষ্টা করবো আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে সদ্ধতি